मुमिंगन तुम्हरा आल्ला रसुलर सामने अग्रणी होना करो निश्च सबकिेंगन तुम्हारा नदी कंठस्वर तुम्हारे कंठस्वर उ तुम्हारा एके अपरेश रूप उचू स्वरे कथा बोलोरूप उचु स्वरे कथा बोलना ये तुम्हारे कर्म निष्फल हो जाए तुम्हरा तर पावे যারা আল্লাহ রসুলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে আল্লাহ তাদের অন্তরকে শিষ্টাচারের জন্য শোধিত করেছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার যারা প্রাচীরের আড়াল থেকে আপনাকে উঁচু স্বরে ডাকে তাদের অধিকাংশই অবুধ যদি তারা আপনার বের হয়ে তাদের কাছে আসা পর্যন্ত সবর করত তবে তাই তাদের জন্য মঙ্গলজনক হতো আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালো মুমিনগণ যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ আনয়ন করে তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞতাবশত তোমরা কোন সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহ রসুল রয়েছেন তিনি যদি অনেক বিষয়ে তোমাদের আবদার মেনে নেন তবে তোমরাই কষ্ট পাবে কিন্তু আল্লাহ তোমাদের অন্তরে ইমানের মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তা হৃদয়গ্রাহী করে দিয়েছেন পক্ষান্তরে কফুর পাপাচার ও নাফরমানির প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন তারাই এই সৎপথ অবলম্বনকারী এটা আল্লাহর কৃপা ও ন্যায় আল্লাহ আল্লা সর্বজ্ঞ প্রজ্ঞা যদি মুমিনদের দুই দল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দেবে অতপর যদি তাদের এক দল অপর দলের উপর চড়াও হয় তবে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা আল্লাহ নির্দেশের দিকে আসে যদি ফিরে আসে তবে তোমরা তাদের মধ্যে নয়ানব পন্থায় মীমাংসা করে দেবে এবং ইনসাফ করবে নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদেরকে পছন্দ করেন মোমিন্দা তো পরস্পর ভাই ভাই অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও হে মোমিনগণ কেউ যেন অপর কাউকে উপহাস না করে কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী অপর যেন উপহাস না করে কেননা সে উপহাসকারী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা গোনা যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই জালিন হে মোমিনগণ তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো নিশ্চয়ই কত ধারণা গোনাহ এবং গোপনীয় বিষয়ে সন্ধান করো তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে তোমাদের কেউ কি তার মৃত ভাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে বস্তুত তোমরা তো একে ঘৃণাই করো আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তবা কবুলকারী পরম দয়ালু হে মানব আমি তোমাদেরকে এক পুরুষ ও এক দারি থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হও নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক পরিষ্কার নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সবকিছুর খবর রাখেন মৌরবাসীরা বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি বলুন তোমরা বিশ্বাস স্থাপন করনি বরং বল আমরা বর্ষতা স্বীকার করেছি এখনও তোমাদের অন্তরে বিশ্বাস জন্মেনি যদি তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য কর তবে তোমাদের কর্ম বিন্দু মাত্র নিষ্ফল করা হবে না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম মেহের বান তারাই মুমিন যারা আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং আল্লাহর পথে প্রাণ ও ধন সম্পদ দ্বারা জেহাদ করে তারাই সত্য নিষ্ঠু তোমরা কি তোমাদের ধর্ম ধর্মপরায়ণতা সম্পর্কে আল্লাহকে অবহিত করছ অথচ আল্লাহ জানেন যা কিছু আছে ভূমন্ডলে এবং যা কিছু আছে নবমন্ডলে আল্লাহ সর্ববিষয়ে সম্মুখ সমা মুসলমান হয়ে আপনাকে ধন্য করেছে মনে করে বলুন তোমরা মুসলমান হয়ে আমাকে ধন্য করেছ মনে করু না বরং আল্লাহ ইমানের পথে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন যদি তোমরা সত্যনিষ্ঠ হয়ে থাকো आल्लाह नवमंडल मौंदोल और भूमंडल अदृश्य विषय जानी तुम्हरा जा करल्ला देखें